মানবতার সমাধান যে প্রান্তে বসে বিশ টিভি দেখছেন আপনাদের প্রত্যেককে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা বুদ্ধুগণ আমরা ধারাবাহিক ভাবে আলোচনা করছিলাম কবিরা গুলোকে নিয়ে কারণ কবিরা গুনা অনেকে না জেনেই করে বসছি ধারাবাহিকভাবে করে যাচ্ছে। অথচ তৌ করার অনুভূতি নাই আর কবিরাগুনা তৌবা না করলে রব্বল আরমিন ক্ষমা করেন না বন্ধুগণ আর এই জন্যই আমাদেরই উদ্যোগ আমরা যাতে নিজেরা আলোচনা করে জেনে নিতে পারি কবিরাগুনা কি আর এর থেকে বেঁচে থাকতে পারি নিজে পরিবার পরিজনকে নিয়ে পরিণামের আব্বুল আলমিন যাতে আমাদের ক্ষমা করে দেন আমরা সবাই বলি আমিন বন্ধুক আজকে ঠিক একটি কবিরা গুনা নিয়ে আমরা আলোচনা করব। আর তা হলো মিথ্যা সাক্ষ্য দেয়া আল্লাহ সুহ এবং তার প্রিয়ত হাবিব মোহাম্মদ রসুল সাল্লু তালা আলী ওসাল্লাম এই বিষয়টিকে কবিরা গুনা বলে ঘোষণা করেছেন তা হলো মিথ্যা সাক্ষ্য প্রশ্ন হলো মিথ্যা সাক্ষ্য কখন আসে কিভাবে আসে কেন এটা কবিরা গুণা আল্লা সফান আমরা যারা মানুষ আমাদেরকে সামাজিক জীব করে তৈরি করেছে সমাজবদ্ধ জীবনে বসবাস করতে হয় আর সমাজবদ্ধ জীবনে বসবাস করার কারণে একজন আরেকজনের সাথে বাবা মায়ের সাথে চাচা চাচির সাথে দাদা দাদির সাথে স্বামী স্ত্রীর সাথে ছেলেমেয়ের সাথে শুধু তাই না পাড়া প্রতিবেশী গ্রামগণ শহর বন্দর মিলে রাষ্ট্র আন্তর্জাতিক জীবনে জীবনযাপন করতে হয় আর এই জীবনযাপনে পরস্পর পরস্পরের সাহায্য সহযোগিতায় অধিকার আদায় আর প্রদানে লেনদেনে সাক্ষী একটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু ওই সাক্ষীটাই যদি মিথ্যা হয় তাহলে অনেক কিছু হারিয়ে যায় এই পৃথিবীর স্বাভাবিক শৃঙ্খলা ধ্বংস হয়ে যায় তাই মিথ্যা সাক্ষী দেওয়া কবিরাগোনা যদি আমরা প্রেক্কট গুলো দেখি আপনারা হুয়া তো আলা তিনি আকাশ আর জমিন সৃষ্টি করেছেন তিনি এক এবং একক ইলা তিনি একমাত্র রব তার ঘোষণা দিতে হয় আমাদের তিনি একমাত্র ইলা তার তারকত্বের মাবুদ হিসেবে তিনি একের স্বীকৃতি দিতে হয় আমাদের তার গুণ আর পবিত্র নাম কেবল তারই এর স্বীকৃতি দিতে হয় আমাদের কিন্তু ইজেরব্বুল আলমিন এক এবং একক তা রবু বিয়াতে উলোহিয়াতে আসমা এবং সিফাতে এই সাক্ষী দেওয়াটা যেমন ইমান অপরদিকে এর বিপরীতে অন্য কাউকে এই সমস্ত অবস্থানে গ্রহণ করাটা মিথ্যা সাক্ষী তাই সাহস কথায় একটি মিথ্যা সাক্ষী ইমানের বিপরীতে কুফুরি মানেই হলো মিথ্যা সাক্ষী আর এই সাক্ষী ব্যক্তির সব কিছু ধ্বংস করা দেয় অথচ পৃথিবীতে পাটানোর অনেক আগে রুহের জগতে আদমা আলীহাত পিঠ থেকে সকল আদম সন্তানকে বের করে সাক্ষী নিয়েছিলেন রব্বুল علیہ আদমা আলী সালাত নিজের হাত স্পর্শ করলেন সকল প্রাণ আদম আলী হিসাল্লাহের পর থেকে নিয়ে ক্যামত সংগঠিত হওয়া পর্যন্ত যত আদম সন্তান সকলের প্রাণে একত্রিত করে রব্যালিন প্রশ্ন করেছিলেন আমি কি তোমাদের রব নই সৃজন রক্ষণ পালন আর বিবর্ধন কর্তা নই আমরা সবাই বলেছিলাম সকল প্রাণ নবীগণ জান্নাতিগণ জাহ্নাবীগণ সবাই বলেছে বালা অবশ্যই হে আল্লাহ তুমি আমাদের রব শুধু তাই না সকল প্রাণ মিলে বলেছে শাহিদ না আমরা সাক্ষী থাকলাম যেমন অবলাস ভানতার প্রশ্নের উত্তরে একটি পক্ষ হয়ে রব্বুল আলমিনকে রব বলে মেনে নিয়েছি তুই কেমনই আমরা সবাই বলেছিলাম শাহিদ না আমরা সাক্ষীও থাকলাম রব্বুল আলমিন বলেছেন রুহের জগতে সাক্ষীটি তিনি কেন নিয়েছিলেন দুইটি কারণে এক নাম্বার যাতে করে কেমতের কঠিন ময়দানে বিচারের মুখোমুখি হয়ে আমরা কেউ এ বলতে না পারি যে আল্লাহ তুমি যে রব ছিলে তা জানতাম না আর তাই পৃথিবীর এমন কোনো প্রান্তও যদি থেকে থাকে যেখানে হয়তো দাওয়াত পৌঁছে নি অথচ মানুষ রয়েছে তাদেরকেও বিচারের কাঠ করায় দাঁড়াতে হবে কারণ তার সত্তা যেমন সত্য অসভা আহুত আল্লাহর পরিচয়টা ঠিক এমনই সত্য প্রাণ থাকলেই আল্লাহর পরিচয় রয়েছে পরিচয় রব্বুল আলমিনের জানবেই ব্যবহারিক জীবনে আনা উচিত তার খুঁজে বের করা উচিত রবের পরিযিম আলী হিসাল তাকে কেউ দাওয়াত দেয়নি তিনি বরং নিজে খুঁজে বের করেছেন তার সাহাদা রুহের জগতের সাক্ষীর চেতনায় খুঁজে পেরেছেন কে রব আকাশের চাঁদ দেখেছেন বলেছেন রব অস্ত চাঁদ বলেছেন না তারকা দেখেছেন বলেছেন রব তারকা অস্তমিত হয়েছে বলেছেন না রব নয় সূর্য দেখেছেন প্রকাণ্ড অস্ত গিয়েছে সন্ধ্যায় বলেছেন না আমার যেতে পারে না বলেছেন সবাই খুঁজে পাবে এই যে রব্বুল আলমিন প্রত্যেকটি প্রাণের সত্তার সাথে নিজের পরিচয় জড়িয়ে দিয়েছেন শুধু তাই না আমরা সবাই বলেছিলাম শাহিদ না আমরা সাক্ষী যাতে করে বলতে পারে না কি আমাদের দিনে ইন্না কুন্না আনহাদা গাফিল্লা তুমি যে রব ছিলে। আমরা গাফিল ছিলাম জানতাম না অথবা কেউ যেতে এমন বলতে না পারে হে আল্লাহ আমার বাপ দাদা সবাই ছিল মুশরিক কেউ তোমাকে জানতো না তোমার সাক্ষীর কথা কেউ চর্চা করেনি তো বিভ্রান্ত জাতির অপরাধের কারণে আমি তার অধস্থন সন্তান আমার কেউ কি করবা না বরং প্রত্যেককে ব্যক্তিগত দায় দায়িত্ব নিয়ে নিজের হিসাব নিজেকেই দিতে হয় আর নিজের হিসাব দেওয়ার আগে রব্বুল আলমিনের সাথে রেখে আসা সাক্ষী রুহের জগতেই এই প্রকাশ ঘটাতে হবে জীবনে আল্লাহ অনুগ্রহ করে রুহের জগতে আমাদের সাথে কৃত অঙ্গিকার এবং সাক্ষীর পূর্ণতার জন্য যুগে জবী এবং রসুল আলিহিমসালামকে পাঠিয়েছেন কিন্তু যারা ওই অঙ্গিকারকে অস্বীকার করে আল্লাহকে রব বলে মানে না তারা তো কবিরা গুণায় লিপ্ত বন্ধুগণ এই যে প্রেক্ষাপট ইমানের বাস্তবতায় মিথ্যা সাক্ষী তার মানে তাগুতকে গ্রহণ করা আল্লাহকে অস্বীকার করে এটা মিথ্যা সাক্ষী কারণ আমরা তো শাহাদা এইভাবেই বলি আসা এই যে সাক্ষী এই সাক্ষী ঠিক মতো হওয়া মানে রুহের জগতের সাক্ষীর অনুকূলে সত্য গ্রহণ করে নিজে হওয়া আর যে এই সাক্ষীর অনুকূলে নয় মিথ্যা তাই না আব্দর ইমানের সাথে সম্পৃক্ত রুহের জগতের এই সাক্ষীর পাশাপাশি জাগতিক বাস্তবতায় মানুষের জীবন চলতে গিয়ে পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় আন্তর্জাতিক প্রেক্ষাপটেও সাক্ষী বিভিন্ন ব্যবহার নির্দিষ্ট করেছেন আর এই সকল অবস্থাতে মিথ্যা সাক্ষী দেয়াকে নিষেধ করেছেন রব্বুল আলমিন যারা মিথ্যা সাক্ষী দেয় রব্বুল আলমিন দুনিয়ায় আর পরকালে কঠিন শাস্তির ঘোষণা দিয়েছেন তাদের জন্য কবি আগুন মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহাম একটি সুন্দর সমাজ বিনির্মাণ করেছিলেন ওই সুন্দর সমাজ প্রতিষ্ঠিত হওয়ার পিছনে শ্রেষ্ঠ যে কইটি কারণ অন্যতম একটি কারণ ছিল ওই সমাজে সাক্ষী ছিল ঠিক ঠিক কোন সাক্ষী মিথ্যা সাক্ষী দিত না অন্যায় সাক্ষী দিত না কেউই অন্যায় বা মিথ্যা সাক্ষীর দ্বারা পরিচিত হত না কল্পনাই করা যেত না কিন্তু দুর্ভাগ্যজনক সত্য আজকের আমাদের পরিবারে সমাজে রাষ্ট্রে সব জায়গায় মিথ্যা সাক্ষী প্রচলিত সবাই মিথ্যা সাক্ষী দিচ্ছে তাই সবাই মিলে কবির আগুনায় লিপ্ত তৌবা যদি না করি রব্বুল আমিন ক্ষমা করবেন না ক্ষমা করবেন না রব্বুল আলমিনের কাছে ক্ষমা চাওয়ার জন্যই তৌবা করার নিয়তেই সকল সাক্ষীর ব্যাপারে সতর্ক হওয়া উচিত সাক্ষীতে মৃত্যু হওয়া উচিত নয়। বন্ধুগণ সাক্ষী অলা শরীয়তের বিধিবিধান নির্ধারণের ব্যাপারে যেমন সাক্ষীর বাধ্যবাধকতা রেখেছেন টি তেমনি মহামালাতে আমাদের পারস্পরিক লেনদেনের ব্যাপারেও সাক্ষী নির্ধারণ করেছেন শুধু তাই না জীবনের প্রত্যেকটি অধ্যায়ে গুরুত্বপূর্ণ প্রত্যেকটি বিষয়েও সাক্ষীর ব্যবস্থা কারণ সাক্ষী এই জন্যে যাতে করে একজন ভুলে গেলে আরেকজন স্মরণ করায় একজনের অপরাধ বা একজনের অন্যায় হলে আরেকজনে সতর্ক করে একজন একজন আরেকজনের কল্যাণ কামিতায় ধন্য কামনা এই বাস্তবতা নিশ্চিত আর যে সমাজে সত্য সাক্ষ্য নাই সেখানে কল্যাণ নাই কেউ কারো কল্যাণ করতে পারে না বরং অকল্যাণ ঘিরে ধরে বন্ধুগণ মিথ্যা সাক্ষী দেয়া কবিরাগুনা গুনা এর বিষয়ে এর প্রেক্ষাপটে এর পরিস্থিতি এবং পর পর্যালোচনা পরস্পর আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ বাদুদ্দান আপনারা দেখছেন পিস টিভি বাংলা অর্থনীতি इलमामी अर्थन प्रति सोमवार बुधवार और शनिवार रत एगारोट्रचार सकाल दस टायस टी समस्या समाज के शांतिपूर्ण समाज रूपान चाहिए जीवन बहु समस्त समाधान दिन मसाय पर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 তৌবা করার সকল সাক্ষীর ব্যাপারে সতর্ক হওয়া উচিত সাকিতে মৃত্যু খোয়া উচিত নয় বন্ধুগণ সাক্ষী শরীয়তের বিধিবিধান নির্ধারণের ব্যাপারে যেমন সাক্ষীর বাধ্যবাধকতা রেখেছেন টি কেমনি মামালাতে আমাদের পারস্পরিক লেনদেনের ব্যাপারেও সাক্ষী নির্ধারণ করেছেন শুধু তাই না জীবনের প্রত্যেকটি অধ্যায়ে গুরুত্বপূর্ণ প্রত্যেকটি বিষয়ও সাক্ষীর ব্যবস্থা রেখে কারণ সাক্ষী এই জন্যে জাতি করে একজন ভুলে গেলে আরেকজন স্মরণ করায় একজনের অপরাধ বা একজনের অন্যায় হলে আরেকজনে সতর্ক করে একজন একজন আরেকজনের কল্যাণ কামিতায় ধন্য হয় আর দিন আন্না সিহা দিন মানে অন্যের কল্যাণ কামনা এই বাস্তবতা নিশ্চিত থাকার জন্যই সত্য সাক্ষ্য আর যে সমাজে সত্য সাক্ষ্য নাই সেখানে কল্যাণ নাই কেউ কারো কল্যাণ করতে পারে না বন্ধুগণ আমাদের জীবনের ইবাদাতের কিছু কিছু বিষয় রয়েছে যেখানে সাক্ষীর প্রয়োজন যেমন বছরে একবার ঘুরে আসে রোজা রমজান মাস একটি পূর্ণ মাস রোজা রাখার জন্য রব্বল আলমিন আমাদের উপরে ফরজ করেছেন কিন্তু রমজান মাসের রোজা রাখা ফরজ হয়ে চাঁদ উদয়ের মাধ্যমে তো চাঁদ তো আর সবাই দেখতে পায় না সাক্ষীর বাস্তবতায় চাঁদের উদয় আর অস্ত ঘোষণা করতে হয় এই যে রমজানের মতো গুরুত্বপূর্ণ এই বাদাতে সাক্ষীর প্রয়োজন ও যদি কেউ মিথ্যা বলে সবার ইবাদত ধ্বংস হওয়ার দায় তার উপরে যাবে যেমন মনে করো হজ হজেও চাঁদের সাথে জড়িত চাঁদের উদয় এবং অস্ত সাক্ষী দিয়ে প্রমাণিত হতে হয় শুধু তাই না কালিমা ইমানের প্রথম অধ্যায়টাই সাক্ষ্য তাই সত্য সাক্ষ্য দিয়ে ইমানে প্রবেশ করতে হয় ইসলাম আর মুসলমান ইসলাম আর মুসলমান কেউ ধন্য সাক্ষী রোজার ব্যাপারে সাক্ষী হজের ব্যাপারে সাক্ষী তারপরে আসেন ব্যক্তি নিজের জীবন পরিচালনা করতে গিয়ে আব্বাসুফান তারা আদেশ পালন এবং নিষেধ থেকে বেঁচে থাকার ব্যাপারে অনেকগুলো হুকুমের সাথেও সাক্ষী জড়িত যেমন কেউ কারো কাছে কোনো কিছু দাবি করলো তার হক রয়েছে তাহলে সাক্ষী দিয়ে তা প্রতিষ্ঠিত করতে হবে এবং এই ক্ষেত্রে নিজের সন্তান বা নিজের গুলাম দিয়ে সাক্ষী দেয়ালে হবে না সাক্ষী লাগবে সত্য সাক্ষ্য শুধু তাই না আমরা নিজেরা নিজেরা যে এই সুন্দর পৃথিবীর শ্রেষ্ঠ উত্তরাধিকার হওয়ার জন্যে নর এবং নারীর বন্ধন তৈরি করে বিবাহ দিয়ে দেয় এই বিয়ে চারটি স্তম্ভের উপরে দাঁড়ায় এর একটি হলো ইজাব আরেকটি হলো কবুর আরেকটি হলো মোহর আরেকটি হল সাক্ষী ন্যূনতম দুইজন পুরুষ সাক্ষী ছাড়া বিয়ে হবে না বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার মজা পাবে না কেউ সাক্ষী ছাড়া ঠিক এমনি অনেকগুলো ইবাদতের বিষয়ে জড়িত যার সাথে সাক্ষী যেমন মো আমালাত লেনদেন করতে সাক্ষী রাখতে বলেছেন কি লিখে রাখতে বলেছে। শুধু তাই না আমিন বলেছেন সাক্ষী রেখো জন পুরুষ অথবা একজন পুরুষ দুই জন নারী একজন সাক্ষী যদি ভুলে যায় আরেকজন স্মরণ করিয়ে দেবে পরস্পর পরস্পরকে স্মরণ করাইয়া দেবে মিথ্যা সাক্ষী তো প্রস্তই আসে না সত্য সাক্ষী কিন্তু এই ক্ষেত্রে যদি মিথ্যা হয় মনে করুন রোজার সাক্ষী মিথ্যা হলো শেষ হজের চার দেখার সাক্ষী মিথ্যা হলো হজ বিবাহের সাক্ষী নাই না যারা বিমিক লেনদেন করবেন সাক্ষী নাই হতে পারে আপনার সম্পত্তি এক হারিয়েও যেতে পারে কারণ সাক্ষী দ্বারা প্রমাণ না রাখতে পারলে আদালতের বাস্তবতায়ও আপনার অধিকার আর ফিরে পাবেন না শুধু তাই না এরপরে সাক্ষীর ব্যাপক বাস্তবতায় যদি আমরা দেখি আমরা দেখতে পাই সামাজিক জীবনেও সাক্ষী রাজনৈতিক জীবনেও সাক্ষী আন্তর্জাতিক জীবনেও সাক্ষীর গুরুত্ব কবি বেশি কিন্তু ওই সাক্ষী যদি সত্য না হয় মিথ্যা হয় তাহলে তো সফলতা আসবে না যেমন ধরুন পারস্পরিক সামাজিক বন্ধনে চলতে গিয়ে পরস্পরের জমি জমা রাস্তাঘাট সব ব্যাপারে কেউ একা একা চলতে পারে না সাক্ষী ছাড়া ওই সাক্ষী যদি বিক্রি হয়ে যায় কেউ যদি মিথ্যা সাক্ষী দেয় ব্যক্তির সবকিছু হারিয়ে যায় সর্বস্ব হারিয়ে যায় যেখানে মিথ্যা সাক্ষীর কারণে এক ব্যক্তির অধিকার সর্বস্ব হারিয়ে যায় মিথ্যা সাক্ষীটা কি কবিরাগণ হওয়া উচিত নয় সুতরাং বন্ধুগণ সাক্ষী যেমন ইমানের জন্য ধ্বংস করে দেয় সরল সত্য সাক্ষী যেমন পরিবার আর থাকে না ধ্বংস হয়ে যায় ঠিক এমনি আর্থিক লেনদেনের বাস্তবতায় সত্য সাক্ষ্য মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করে মিথ্যা সাক্ষ্য ধ্বংস করে দেয় রাজনৈতিক প্রেক্ষাপটের বাস্তবতায় সত্য সাক্ষ্য দেশ আর জাতিকে উন্নতির দিকে নিয়ে যায় সমৃদ্ধির দিকে নিয়ে যায় কল্যাণের দিকে নিয়ে যায় আর মিথ্যা সাক্ষী দেশের ১২টা বাজিয়ে দেয় জাতিকে ধ্বংস করে দেয় বিশ্ব সবাই মাথাটা নিচু করে দেয় বন্ধুগণ শুধু তাই না আল্লাহ আসুফ হাওয়ানা হওয়া তা আলা আল্লাহফ হাওয়ানা হলে প্রত্যেকটি মানুষকে নিজের যোগ্যতা নিজের শিক্ষা নিজের সম্পদ নিজের ছেলে মেয়ে পরিবার পরিজন নিয়ে সত্যের পক্ষে সাক্ষী হতে বলেছেন শুধু তাই না আল্লাহ সাক্ষী হতে বলেছেন আলমিনের জন্যে সত্যের সাক্ষ্য হওয়ার চেতনা আমাদের কয়জনের মধ্যে রয়েছে রব্বুল আলমিনের জন্যে সত্যের সাক্ষ্য হওয়ার চেতনা যদি থাকে তাহলে সবাই সফল কাম হতে পারে শুধু তাই না নিজের বিরুদ্ধেও কথা বলতে পারে অনরব্বুল আরমিল বলেছেন যার ইমান রয়েছে যে সত্য সাক্ষ্য দেয় সে নিজের বিরুদ্ধে হলো মা বাবা ছেলে মেয়ে আপন আত্মীয় রক্ত সময় সবার বিরুদ্ধেই বলতে পারে যদি সত্যের সাক্ষ্য নিজের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারে আর এই বলাটা ধ্বংস করে না নিজেকে বরং প্রতিষ্ঠিত করে সমৃদ্ধি দেয় কল্যাণ দেয় আর মিথ্যার সাক্য। মিথ্যার বেশাতি ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায় মিথ্যা কখনো কখনো বিজয় আনতে পারে না ওই যে গল্প মিথ্যার সাক্ষী মিথ্যা বললে কখনো বিজয়ী হওয়া যায় না এই গল্প রয়েছে রাখাল বাগ বাগ বলতো রাখালের উচ্চারণে বাঘ শুনলেই সবাই দৌড়ে যেত লাঠি সুটা নিয়ে রাখালকে বাঁচানোর জন্যে কিন্তু লোকজন বিরক্ত হলো মিথ্যা বলে বলে। একদিন সত্যিই বাঘ আসলো প্রাণ চিৎকার করলো বাঘ বাঘ বলে কেউ আসলো না তাকে খেয়েই ফেল মিথ্যা ধ্বংস করে সত্যই জয় হয় সত্যের সাক্ষ্যই মানুষকে জয় করে প্রয়োজন নিজের বিরুদ্ধে হলেও হাদিস শরীফ থেকে একটি ঘটনা আপনাদের আমরা সবাই জানা উচিত নিজের বিরুদ্ধেও সত্যের সাক্ষ্য দিলে দুনিয়াতেই জান্নাত নিশ্চিত হয় পরকাল তো অবশ্যই সফলতা রসুল সাল্লাহ তাল আলী সাল্লামের সময়ে মাদিনাতুল মোনাওয়ারা একজন নারী বেবিচার করেছিলেন কেউ দেখে নাই নারী নিজের থেকে নিজে অনুতপ্ত হয়ে রসুল সাল্লাহ দরবারে গিয়ে বলেন রসুল আল্লাহ ইনি কাজ জানাই তু আমি বেবিচার করেছি রসুল নিজের চেহারা মোবারক বাম দিকে ফেরালেন নারী আবার বাম দিকে গিয়ে বিরুদ্ধে এইভাবে যখন সাক্ষী দিতে গর্ভবতী হয়েছ মেয়েটি বললো হ্যাঁ বললেন তাহলে যাও তোমার প্রসব হোক তুমি অপরাধ করেছ গর্ভস্থিত সন্তান তো অপরাধ করেনি প্রসব হওয়ার পরে ফিরে এসো তোমার বেবিচারের শাস্তি দেব নারী নিজের বিরুদ্ধে সাক্ষী দিলেন সত্যের সাক্ষ্য বাচ্চা প্রসব হওয়ার পর মহিলাটি আসলেন বাচ্চা কুলে নিয়ে বাচ্চার দুধ খাওয়ার অধিকার আছে ফিরে যাও মেয়েটি ফিরে গেলেন কিছুদিন পরে বাচ্চা শক্ত রুটি খেতে পারে এমন অবস্থায় ফিরে এলেন রসুলামের কাছে আমাকে শাস্তি দিন রসুল সাল্লাহ বাচ্চা মায়ের দুধ ছাড়া অন্য খাবার খেয়ে বেঁচে থাকতে পারে বিষয়টা নিশ্চিত হওয়ার পরে বললেন যেহেতু বিবাহিত নারী বেবিচার করেছিল নিজের বিরুদ্ধে সাক্ষী দিয়েছে কমর পর্যন্ত গেরে পাথর মেরে মেরে ফেলো নিয়ে যাওয়া হল রসুলসাল্লাহ আসেমের নির্দেশে কমর পর্যন্ত গেরে পাথর মারা হচ্ছে পাথরের আঘাতে রক্ত এসে একজন সাহাবি রাজিয়াল্লাহ গায়ে পড়ল সাহাবি রাজিয়াল তাকে গালি দিলেন বেবিচারের নির রক্ত আমার গায়ে শুনলেন রসুলসাল তিনি বললেন ও আমার সাহাবি ওই মহিলাকে গালি দিও না ওর তৌবাটা এতটা কবুল হয়েছে এক বর্ণনা রয়েছে যদি এই মহিলার তৌবা সারা মদিনার সকল নারী আর পুরুষের মধ্যে ভাগ করে দেওয়া হয় সবার না জাতের জন্য যথেষ্ট হয়ে যাবে বন্ধুগণ এই যে নিজের বিরুদ্ধে ও সাক্ষী দেয়া মহিলা হয়তো একটু আঘাত পেয়েছে কিন্তু চিরস্থায়ী সুখের নির জান্নাতের সুসংবাদ পেয়েছে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল রসমের মাধ্যমে বন্ধুগণ আসুন না আমরা কয়জন এমন সত্যের সাক্ষ্য দেই সত্যের সাক্ষ্য হতে পারি নাকি মিথ্যার সাক্ষীর বেশা তীরে আমরা জড়িয়ে যাচ্ছি গড্ডালিকায় গা ভাসিয়ে দিচ্ছি বন্ধুগণ মিথ্যার সাক্ষী দেয়া মিথ্যার সাক্ষী হওয়া মিথ্যার সাক্ষীর সাথে জড়িত থাকা কবিরা গুণা রব্বুল আলমিন তো বা ছাড়া ক্ষমা করবেন না আসুন না আমরা সবাই মিলে সতর্ক হই আল্লাহ সুফান সকলকে তৌফিক দিন আমিনামালাইকুমুল্লাহ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 BIC code IBO BZB 22 पालक नाम जिन्ह सृष्टि कर বহুদিক থেকে থাকে আছে কেউ তোমাদের মধ্যে যে চিন্তা করে ও গবেষণা করে দেখুন আমাদের অনুষ্ঠান এসো কোরআন ছায়ায়। প্রতি বুধবার রাত সাড়ে এগারোটায় আপন সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে দেশে টিভি বাংলায়